শুয়ব রহমতুল্লা আলহী বলেন আমাকে নাফি রহমতুল্লা আলহী আবদুল্লাহ ইবন উমর রদিয়াল্লাহ তালাহ হতে বর্ণনা করে শুনিয়েছেন যে জামাতের সালাতে একাকি সালাত হতে সাতাশ গুণ অধিক সবাব হয়